না করে বরং জয় করুন তাদের হৃদয় এবং মনকে জয় করুন বাংলা মানবতার সমতা মানবতা সমধান আসসালামুকুম রাহি বক আলদুল ওলাত আশরফিলব ইমুরসলীন নবীন মহমদ ওলিহি ওসহাবি আজমায় শুমতো শ্রোতা মুন্ডলি আমরা ইমাম নবী রহমা লেখা রিয়াদুস আলহীন কিতাব থেকে ধারাবাহিকভাবে আলোচনা শুনে আসছে আজকে যে বিষয়ে যে অধ্যায় আলোচনা হবে সেটি হল বাবুল ওয়ারাই ওয়ার্কিস্যুবাহাত পরহেজগারি এবং সন্দেহযুক্ত জিনিস থেকে বিরতি থাকা সম্পর্কে পরহেজগারি এবং যে জিনিসের সন্দেহ আছে সেগুলি থেকে বিরত থাকা সম্পর্কে এ বিষয়ে সুরে নূরের পনেরো নম্বর আয়াত এবং সুরে ফাজরের ১৪ নম্বর আয়াত এবং এর সাথে সাথে আরও কয়েকটি হাদিস এ বিষয়ে আলোচনা শুনেছি যে হাদিসগুলি ছিল যে রসুরুল্লাহ সালাম বলেছেন যে হালাল ও স্পষ্ট হারাম ও স্পষ্ট আর হালাল আর হারামের মাঝখানি কিছু সন্দেহযুক্ত জিনিস আছে কোরআনে মজিদের মধ্যে যে জায়গা আলো বলছেন হালাল সেটা হালাল আল্লাহ তালা ব্যবসাকে হালাল করে দিয়েছেন ও হার রমার রিবা এবং সুদকে হারাম করেছেন হর রিমাত আলাই কুমুল মাইতাতু ওয়াদ্দামু ও খিনজির আল্লাহ তালা মৃত জিনিসকে হারাম করেছে খিনজিরকে হারাম করেছে ওয়াদ্দম রক্তকে হারাম করেছে তো হালাল এবং হারাম স্পষ্টভাবে আল্লাহলা উল্লেখ করেছেন কোরআন এবং তো বাইনাহুমা আদিসাবি হাত তো হালাল হারামের মাঝেও কিছু এমন জিনিস আছে যেগুলি সন্দেহযুক্ত এখন হালাল কি হারাম নাকি তো সন্দেহ থেকে বেঁচে থাকলে ইমানকে পরিপূর্ণভাবে বাঁচানো যায় আর সন্দেহর মধ্যে পড়ে গেলে হারাম পড়ার সম্ভাবনা বেশি হয়ে যায় এবং আল্লাদবী উদাহরণ দিয়ে দিয়েছেন যে এই সন্দেহ থেকে বাঁচার উপায় যেমন নাকি কোনো রাখাল তার পশুকে সে চড়াতে যেয়ে কোনো এক ক্ষেতের খুব নিকটতম জায়গায় সে যেয়ে চড়ায় তো বলছে নিকটে যদি কোনো পশুকে চড়ানো হয় তাহলে সম্ভাবনা খুবই বেশি যে ওই পশুটি যে ওই ফসলটাকে খেয়ে ফেলে দিবে তো বলছে যে প্রত্যেক বাচ্চার জন্য প্রত্যেক ব্যক্তির জন্য নির্দিষ্ট কিছু এমন জায়গা থাকে যেটা তার জন্য খাস বিশেষ জায়গা যেখানে অন্য কারো যাওয়ার অনুমতি নেই বলছেন শরীয়তের মধ্যে যে বিশেষ যেটার কাছেও যাবে না সেটা হলো হারামকৃত জিনিস আল্লাহ যেটা হারাম করেছে আনাসাল্লাহ তারা তিনি বলেন যে আল্লাহ নবী সালাম পথে হেঁটে যাচ্ছিলেন তো একটা খেজুর পড়া আছে পথে তো খাদ্যদ্রব্য জিনিস কোন জিনিস পরে যদি থাকে সেটা তুলে খাওয়া যেতে পারে কারণ সেটা হয়তো মানুষ বা পশুর পালে লেগে সেটা নষ্ট হয়ে যাবে তো আল্লাহ নবীলাম বললেন যদি চো অন্য কোনো জিনিস যদি রাস্তায় পাওয়া যায় কারো টাকা পাওয়া গেল কারো ঘড়ি পাওয়া গেল কারো মূল্যবান কোনো জিনিস পাওয়া গেল তার বিধান হলো এই যে ওই জিনিসটা উঠালে সেটাকে এক বৎসর যাবত এলান করতে হবে যে আমার কাছে এরকম একটা জিনিস পাওয়া গেছে যদি কারো হয় তাহলে উপযুক্ত প্রমাণ দিয়ে আমার কাছ থেকে নিয়ে যাবেন তো এক বছরের আগে সেটা ব্যবহার করা যাবে না এক বছর পর্যন্ত সেটাকে এলান করার পর ইচ্ছা হলে সেটা নিজে ব্যবহার করতে পারেন অথবা সেটা সৎকাও করতে পারেন তো আল্লাহ নবীম বললেন যে খেজুরটা পড়ে আছে তো আমার সন্ধ্যে হচ্ছে কি জানি এটা জাকাতের খেজুর না তো সাদার খেজুর না তো তো সাদকা খাওয়া আল্লা নবী সালাম ওনার ওপর হারাম করে নিয়েছেন আল্লাহ হারাম করে দিয়েছেন উনিও খাবে না ওনার পরিবারে যারা তারাও খাবে না তো উনি বললেন যে পরিত্যক্ত খেজুর আমার এখন সন্ধ্যে হচ্ছে এটা সাদার খেজুর নাকি এমনি খেজুর যদি আমি জানতাম যে এটা সাদকার খেজুর নয় তাহলে আমি তুলে খাতাম তাহলে একটু সন্ধ্য আছে সন্ধ্যের কারণে উনি ওটা নিলেন না ওটা ওইভাবে রেখে গেলেন এবং এ বিষয়ে আমরা আরও আরেকটা হাদিস শুনেছিলাম সেটা হলেই আল্লাহনবী সাল জিজ্ঞাসা করা হয়েছিলো যে নেকি কি তো উনি বলেছিলেন যে নেই ওটা যেটা করার পর তোমার মনে শান্তি লাগবে প্রশান্তি লাভ হবে এটা হলো নেকি আর গুণা কি গুণা হলো যে কাজটি করার পর তোমার মনে সন্দেহ জাগবে যে যেটা করলাম এটা ভালো কি মন্দ হালাল কি হারাম যায়স না যায়জ মনে খটকা বাঁধবে মন থেকে আপনার মানে এটা কি খারাপ মনে হবে এটা ভালো জিনিস নয় তোমার মনকে জিজ্ঞাসা করো যে তুমি যে কাজটা করেছ এটা ভালো করলা কি মন্দ করলা এর এরপরে যাহাদিসটা পড়েছিলাম সেটা হলেই যে অকবা বিন হারেস রাজন তিনি আবু ইহাব বিন আজিজের মেয়েকে বিবাহ করেন তো এর এরপরে যখন বিবাহ বিবাহ হওয়ার পর একজন মহিলা এসে বলে যে আমি তো ওকবাকেও এবং তার স্ত্রীকে উভয়কে দুধ পান করেছি तो दूध पान करान विधान की आल्ला नबी साल रक्त सम्पर्क कारण जाराम जा दूध पान करान कारण सबकि हराम अर्थात मायर पेटर भाई बोन जे रखम परस्पर विवाह करते रक्त सम्पर्क कारण ठीक तेमी अन्धमार को व्यक्ति जदि दूध पानी दू जन व्यक्ति बा তাহলে এরাও পরস্পর ভাইবোন হয়ে যাবে এবং ওটা হয়ে যাবে দুধ মা এবং এরা পরস্পর বিবাহ করতে পারবে না তো দুধ পান করানোর কারণে রক্তের সম্পর্কে পরিণত হওয়ার জন্য রেজার যেটা বিধান সেটা হলে তার জন্য কয়েকটি শর্ত আছে সেটা হলে যে মানুষের দুধ পান করতে হবে আর আরেকটা জিনিস সেটা হলে এই যে দুধ পানটা পাঁচ বার হতে হবে কতবার পাঁচবার যদি দুইবার হয় দুইবার পান করেছে তিনবার পান করেছে তাহলে রেজাত সাব্যস্ত হবে না এবং ওই দুধমা মা বলে গণ্যও হবে না এবং পরস্পর ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন হবে না বার পান করতে হবে আর একটা হলেই যে দুধ পান করানোর যে সীমা আছে দুই বৎসর এই দুই বছরের মধ্যেই দুধ পান করতে হবে কেউ যদি পাঁচ বৎসরে যে দুধমা দুধ পান করেছে পাঁচ বছর বয়সে আর মেয়ে পান করেছে অর্থাৎ যার একটা মেয়ে পান করেছে সে দুই বছরের মধ্যেই তাহলে রেজাত সাবেত হলো না সাব্যস্ত হলো না এদের পরস্পর বিবাহ নিষেধ হবে না কথা বুঝবে না দুই বছরের কারণ দুধ পান করার মেয়াদ হলো দুই বছর দুই বছর পর বড় হয়ে যদি হ্যাঁ তিরিশ বছরে যদি কোনো ব্যক্তি কোনো মহিলা যদি দুধ পান করে তাহলে সে মা হয়ে যায় না এই আমরা অনেকেই এটাও প্রশ্ন করি যে কোন ব্যক্তি যদি তার স্ত্রীর দুধ যদি মুখে চলে আসে তাহলে কি সেটা যদি সে পান করে নেয় তাহলে কি মা হবে না মা হবে না কারণ মা তখন হবে দুই বছর বয়স হওয়ার আগে তখন যদি পান করতো তখন মা হবে এখন হবে না সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী এরপর আরেকটি হাদিস আমরা শুনেছিলাম সেটা হলে দা মা ইউরিবুকা এলা মা সন্দেহযুক্ত জিনিস আছে এটা ছেড়ে দাও আর যেটা সন্দেহ নেই সেটা তুমি গ্রহণ করো তবাব করছেন ফাজে যে ভুলে গেছেন চারটা হলো না পাঁচটা হলো তাহলে যদি চারটা মনে করেন সন্দেহ আছে আর সন্ধে চলে গেলো নামাজ পড়ছেন তিন ডাকাত পরলাম নাকি চার ডাকাত পরলাম এখন চার যদি মনে করেন তাহলে তিনও হতে পারে আর যদি তিন মনে করেন তাহলে সন্ধ্যা থাকলো সন্দেহ নেই সম্ভবত শ্রোতাও দর্শক মনে এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব ইনশা श्लिष्ट कि आलोचित रुमुले कुरान भो भाव बुझ्वार की विषय ज्ञान रखा जरूरी জানতে হলে দেখুন উন্মূল কুরান ও ইসলামী প্রতি জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে आमीं करची, करते। कारोन, देना आपना आर आमार शुक्रवार बुधवार रत नुन सम्प्रचार सकाल साढ़े सात टी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 रक्षा कारी देख तला सवार ऊपर रक्षा कारी बुधवार सन्ध्या साढ़े छ्रचार दोपुर साढ़े बारोटाय बांगे पीट टी আলহামদুলিল্লাহ ওসালাত শ্রোতা দর্শক মন্ডলী আমরা সন্দেহযুক্ত জিনিস পরিত্যাগ করার ক্ষেত্রে অধ্যায় আছে যে জিনিসের সন্দেহ আছে এটা বাদ দিয়ে সন্দেহ যাতে সেটা করো আজকাল বহু ব্যবসায়িক প্রতিষ্ঠান আমাদের দেশে চলে আসছে ডেস্টিনা এবং এ ধরনের আরো অনেক কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান তারা বলে যে তাদের সদস্য হয়ে যান আর এরপরে আপনি তাদের সদস্য বানান অ্যান্ড যত সদস্য হতে থাকবে আপনি পারসেন্টেজ পাঠিয়ে থাকবেন লস নেই শুধু লাভই লাভ তো ব্যবসা আর সুদের মধ্যে পার্থক্য হলেই যে ব্যবসার মধ্যে ঝুঁকি আছে লাভ হতে পারে নোকসান হতে পারে আর সুদের ভিতরে কোনো লোকসান নেই শুধু লাভ আছে এটাও ঠিক সেরকমই তো যদি চো এটা বলবো না যে এটা এই ব্যবসা যেহেতু সেই যুগে ছিল না এজন্য এটার হারাম না বলতে পারলেও কমাস কম সন্দেহ থেকে মুক্ত নয় এগুলি সন্দেহযুক্ত ব্যাংকিং সিস্টেম যেগুলি আছে তাকা ফুল জীবন বিমা এগুলি যেটা আমরা করতেছি কিছু টাকা ব্যাংকে রাখলেন এরপরে সেই টাকা জমা হতে হতে বড় অঙ্কে আপনাকে পরবর্তীতে সময় দেওয়া হবে তো এগুলি সব সুদের অন্তর্ভুক্ত আমরা আগে হাদিস শুনব যে যখন মানুষের ফেত না হবে जेदी जाए से दिखना ईमान फेतना आकिदार फेतना तो ये सब सबग फेतना थकेमान के बाचानों जदि पहाड़े को जे छगल चुरे जो खेते हैं तरपान बाचिए ओ छल चरे खावा भा कि सन्देहुक्त हराम माल खे आराम आएसर जीवन चाहते से তো আজকে যে হাদিস থেকে আমরা আলোচনা শুরু করবো সেটা হতে ওষার তিনি বলেন সিদ্দিক রাজু একটি গোলাম ছিল যে গোলাম ওনাকে ট্যাক্স দিত তো আগের যুগের গোলাম তো কিনে নেওয়া হতো কিনে নিয়ে তাকে বলা হতো যে তুমি আমাকে প্রত্যেক দিন একশো দিরহাম দুইশো দিরহাম যেটা হোক যেটা সম্ভাব্যের মধ্যে যেটা তুমি কামাই করবে সেখান থেকে এত পারসেন্টে খোঁজে যেটাই হোক যে এতটুকু পরিমাণ টাকা আমাকে দিবা বাকি তোমার এটাকে বলা হয় ট্যাক্স বা গোলাম থেকে এটা সাব তো আবু বকর সিদ্দিক রাজা তার ওনার গোলাম ছিল তো উনি এভাবে তাকে কাজের জন্য পাঠিয়ে দিতেন এবং সে কিছু কামাই করে এসেই এনাকে দিত এনে সেটাকে খাতেন এবং আবুকর সিদ্দিক রাজ্লাহ তালু তার টেক্স থেকে উনি আহার গ্রহণ করতেন তো এখানে আরেকটা জিনিস সেটা হলেই যে আমরা এখন আজকাল যুগে দেখছি অনেকেই যে গোলাম নয় বরং কাজের লোক তার চাকর বা প্রবাসী জীবনে দেখি যে যে মালিক বা দায়িত্বশীল যার অধীনে সে কাজ করে সে নিয়ে সে তাকে বলে যে তুমি বাইরে কাজ করো আর প্রত্যেক মাসে আমাকে এত টাকা দাও তো ওটা কিন্তু এই ট্যাক্সের অন্তর্ভুক্ত নয় সেটা হারাম কেন হারাম যেহেতু সে তাকে কিনে নে এরকম কোনো গোলাম নয় যে তাকে কিনে নিয়েছে দ্বিতীয় কথা হলেই যে সে যদি তাকে নির্দিষ্ট করে দেয় যে তুমি এত টাকা আমাকে দাও সে কাজ পাবে কিনা। হ্যাঁ লাভ হবে কিনা। তো বেসারা নোকসান হয়ে যাবে আর এভাবে নেওয়ার কোনো বিধান শরীয়তেও পাওয়া যায় না বিধাই এই ট্যাক্স আর ওটা দুটা এক নয় ওটা আলাদা এটা আলাদা ফাজা আয়মান বিশাইন বলছে ওই যে গোলাম ছিল ওই দাসটি কিছু অর্থ নিয়ে এসে আবু বকরকে দিল ফাল মিনহু আবু বাকেরিন আবু বকর সেটাকে খেয়ে ফেল দিলেন এখন অর্থ নিয়ে আসুক সে অর্থ দিয়ে জিনিস কিনে খেয়েছে অথবা কোনো জিনিস নিয়ে আসুক যেটা নিয়ে ওটা উনি ব্যবহার করেছেন ফকাল্লাহুল গোলাম তো ওই দাসটি হঠাৎ করে মনে হলো ওহো আমি যে ওনাকে যে মালটা দিলাম তো আমি কোথেকে নিয়ে এসে দিলাম তা তো বলি নেই তো সে গোলামটি বললো হে আবু বখর আপনি জানেন কি যে অর্থটা আপনাকে আজকে দিয়েছি এটা কিসের অর্থ ছিল তো বখর ওমা হুয়া কি ছিল সেটা করা সে বলল কুন্তু ইনসানিয়া বলছেন আমি জাহেলিয়াত যুগে আমি মানুষের গনকগিরি করতাম হাত দেখে পশালে না গনকগিরি করতাম তো অতস আমি এটা জানতাম না আমি কোন হাত দেখার এটা জানতাম না কিন্তু আমি মানুষকে ধোকা দিতাম আর আজকেও যারা এই গণকগিরি করে তারাও কিছু জানে না ताओ धोक दे आर धोका दे मानस के पसा नहीं कारण कार भविष्य की है ये एकम्र आल्ला सर क्यों जाने एमकी आल्ला नबीमता राफानी न्यक्ति गणक अथवा जरा भविष्यवाणी एर का हाथ देखा ओसम से जो विश्वास कर তো আল্লাহ নী বলছেন ওই ব্যক্তির ৪০ দিন পর্যন্ত এবাদত কবুল হওয়া বন্ধ হয়ে যাবে তাহলে আমাদের দেশে তো তাপাখি নিয়ে চিঠির ভিতরে ভবিষ্যৎবাণী লেখে আর আমরাই কত বোকা মানুষ যে সেখানে গিয়ে তাকে বলি বলেন তো দেখি আমার বিবাহ কবে হবে তো এরকম একজন প্রবাসী ব্যক্তি প্রবাসে থাকলে একটু অনেকটা অনেক কিছু মাসাইলের ক্ষেত্রে অভিজ্ঞতা চলে আসে তারা ভালো মন্দ বোঝে देशे तो एक आए से कारण अनेक किस शिखते पावा तो बोल एक एक्न व्यक्ति जे वो जे गणकर का देखें तो हमार विवाह कब केम कथाय तो गणक पखी केड़े दिए हाथ धरे बोम विवाह हमारे जगह तुम्हार शवशुरे पुखरूप थड़ी थक तुम्हार मे ये से किस मेला किस शा जो झड़े दिए वो हाथ दिए जोरे चर मेरे से गणक्य बोल छे, बैटा, बोले हो, हो आमार से बेटा तुम भविष्यवाणी दिशो विवाह कबल है और हमारे दो सतान ये दो सतान बाप और तुम विवाह दिशो भविष्यवाणी को नहीं? तो तुम्हें जी एत भविष्यवाणी जान तो, तो चर खे तो राग हो गए माल लिखे न? তো বলো তুমি যদি ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী জানো তো আমি যে তোমাকে মারতে আসতেছি সেটা তুমি জানলে না কেন তো এই ধরনের মানুষকে বোকা বানানোর জন্য সব কিছু কাজ হচ্ছে তো এই গোলাম বলল যে আমি এই কাহানা গণকের কাজ আমি জাহেলেতে যুগে করতাম যদিও ভালোভাবে জানতাম না তো একজন ব্যক্তির আমি এই গণকই কাজ করেছিলাম আর সে টাকা দিয়েছিল না দিন হঠাৎ করে তার সঙ্গে দেখা হয়েছে আজকে তো সে ওই টাকাটা আমাকে দিল আর এটা হলো সেই টাকা। ফালাক لذلك هذا الذي أكلت منه তো ওই যে বাকি টাকা ছিল সেটাই আমাকে দিলো যেটা আমি بكر يده فقأ كل شيء في فبطنه وكان أبو بكر الله تعالى عنه সোনার সাথে সাথে সঙ্গে সঙ্গে ওনার মুখের ভিতরে হাত ঢুকে দিলেন এবং যা इ क्या करलेंान जा हराम रिजिक जी शरतरे चले आसे एबजत कबुल हराम वो रिजिक रक्त गठन हो रक्त जत दिन शरीर थक दिन आल्ला पाके इबाजत कबुल करबें ना तो गणकर का जावाओ हराम तक हाथ देखान हराम ता जाओ जा हराम तो जेहेतु हराम তো হারাম যেটা সেই হারাম ব্যবসায়ের সাথে যারা জড়িত এবং সেই জিনিস লেনদেন করা তার সাথে সম্পর্ক রাখা সেটাও হারাম তো এখান থেকে এই দলিলও পাওয়া যায় যে জিনিস হারাম ওই জিনিসের বেচা কেনা করাও হারাম ওই জিনিস থেকে লাভ উঠানো হারাম যেমন সুয়োর হারাম সেটাকে পালাও হারাম সেটাকে বিক্রি করে তার লাভ নেওয়া ওটাও হারাম ঠিক তেমনই মদ হারাম জিনিস তো এই মদের ব্যবসা করাও হারাম যদি কারো দোকান থাকে ওই দোকানটাও মদের ব্যবসায়ের জন্য লিজ দেওয়া হারাম যত হারাম জিনিস আছে কেউ সিনেমা হল বানাবে তার জন্য বাড়ি ভাড়া চাচ্ছে আমি বাড়ি ভাড়া দিলাম তাহলে হারাম কাজেটা তো আমার এই বাড়ি ভাড়াটাও হারাম হয়ে যাবে কারণ আমি হারাম কাজে তাকে বসাই দিলাম ব্যাংক যতগুলো আছে আজকাল সবগুলি প্রায় সুদের সাথে জড়িত হ্যাঁ তো আমি আমার ঘর দিয়ে দিলাম আমি সেখানে চাকরি করলাম আমি সেখানে যত রকম লাইন আছে সব কিছু সন্দেহ থেকে বাহিরে নয় এই হাদিস থেকে প্রমাণিত হচ্ছে যে এগুলি জিনিস যে জিনিসটা হারাম যে পন্থায় হারাম পন্থায় উপার্জন হবে সেই সব কিছুই হারাম নাফে হতে বর্ণিত তিনি বলেন অমর বিন খত রাজি আল্লাহ তাল আনহ তিনি যেনারা হিজরত করেছিলেন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছেন উনি ওনার খেলাফতের সময় উনি প্রত্যেকের জন্য চার হাজার টাকা করে উনি বোনাস নির্ধারণ করেছেন যে প্রত্যেককে চার হাজার করে দিবেন আর ওনার ছেলে আবদুল্লা বিন অমরের জন্য উনি সাড়ে তিন হাজার টাকা নির্ধারণ করেছেন সাড়ে তিন হাজার আর তাদের জন্য চার হাজার ফকিল আহু তো ওনাকে বলা হলো হুয়া মিনাল মহাজির ফালিমানু আবদুল্লাহ অর্থাৎ আপনার ছেলে সেও তো মহাজির তো সেও চার টাকা পাওয়ার প্রাপ্য তাহলে তাকে আপনি সাড়ে তিন হাজার দিচ্ছেন কেন আবুহু বলছেন যেহেতু সে তার আব্বার সঙ্গে হিজরত করেছে সে একা নয় ওদের মতো নয় যে নিজে হিজরত করেছে যেহেতু সে তার আব্বার সঙ্গে হিজরত করেছে রাহুল বুখারি বখারাফতরা হাজিস নিয়ে আসছেন तो यहािश थी जिसमें बुझते हज अमर बीन खत राजी सतर्कर सी चलत परहेजगेर साधे चलत जो सन्देह तो दूर कथा कारो भेतरे जानक सन्देह ना जागे यही दूरे थकत उन्नी जे गीचे वायत होदियाु समय যে গাছের নিচে ব্যাত হয়েছিল উনি ওই গাছটাকে কেটে ফেলে দিয়েছিলেন এই আশা করে বা এই আশঙ্কা করে যে হয়তোবা পরবর্তী মানুষেরা এই গাছকে তারা একটা হেফাজতের জায়গা বানিয়ে নিতে পারে একে সম্মান করতে যে শ্রদ্ধা করতে যে এটা এ নিয়ে বাড়াবাড়ি করতে পারে এর জন্য এই জন্য উনি ওই মক্কায় হাজরা আসওয়াত কালো পাথরকে চুমোচিতে যেয়েও বলেছিলেন যে ইন্নি আলম আন্না কা পাথরকে ইশারা করে বলে যে আমি জানি যে তুমি একটা পাথর তুমি উপকারও করতে পারবে না অপকারও করতে পারবে না ওলা ওলা আন্নি রায়তু রসুল আসলামী কাব্বুলকা মা কাব্বালতু আমি যদি আল্লাহ রসুলকে চুমা দিতে না দেখতাম আমি চুমা দিতাম না তো উনি যেগুলি একটু সন্দেহযুক্ত জিনিস সেগুলোকে থেকে দূরে থাকতেন তো কেউ যেন এটা না বলে যে সে ছোটবেলায় হিজরত করেছে তো উনি আগে থেকে তার জন্য ভাতা কি করে দিলেন কম করে দিলেন সম্মাত শ্রোতাও দর্শক মণ্ডলী আমরা পরহেজগারি তাকোয়া এবং সন্দেহযুক্ত জিনিস থেকে পরিত্যাগ করে সন্দেহযুক্ত জিনিস পরিত্যাগ করে সন্দেহমুক্ত জিনিসকে গ্রহণ করার ক্ষেত্রে যে শরীয়তের বিধান এটা আমরা শুনে আসছিলাম তাই আমরা আমাদের জীবনে হালালকে বেছে চলব হারাম থেকে নিজেকে পরিত্যাগ করব এবং হালাল এবং হারাম যে বিষয় স্পর্শ নয় এবং সন্দেহ আছে এই সন্দেহ জিনিস থেকেও নিজেকে দূরে রেখে পরিপূর্ণ মোমেন হওয়ার আমরা চেষ্টা করি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সে দান করুন এই বলেই আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি আলহামদুলিল্লাহ রব আলমিন আসসালামু আলাইকুম আরহামি রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিফ মাদানি আর আপনারা দেখছেন বাংলা লকার আপনার সম্পদকে সুরক্ষিত না রাখতে পারি বিনিয়োগ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 তিন চার শূন্য এক শূন্য দুই চার এক নয় 22 টাকা কোড তিন ইমেল করুন টিভি ডট ইভি মানবতার সমাধান যাদের শাসনের ডঙ্কা বেজেছে তারা মহান মহিয়ান আমি মোহাম্মদ বদরুদ্দ জানাবি শাসন শিখতে দেশ গড়তে দেখুন ফোলাফায় কেন তাদেরকে ইসলামের খাটি প্রতিনিধি বলা যায় খোলাফায় রাশেদিন প্রতি রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার সন্ধ্যা ছটায় আপন সম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়